বাংলা মানবতা সমাধান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 الله عليه ওষদ মহমু রসলামসলিম কীরা ونساء. واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم اذا هوا ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى আল্লাহ শদীদুল কুয়া জো মিরতিন ফস্তা ওহ আল ওফিল আলা রব্বিশহলি সদরী ওয়াইসরি আমিদম লু কৌলী সম্মানিত ইস্টবির শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ পাকর্ব আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরুল আলমিন নবী মোহাম্মদ সলিল্লা সাল্লামকে শেষ রসুল করে প্রেরণ করেছেন সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরুল তার কাছে ওয়াহির জন্য জিব্রাইল আলিহাল্লামকে নিযুক্ত করেছিলেন আজকে আমাদের তফসির হবে সুরায় নাজমের এই সুরায় নাজম নবী করিম সাল্লা সাল্লামের মক্কি জীবনে নাজেল হয়েছে এতে বাষট্টি আয়াত রয়েছে এই সুরায় নাজমের নাম সুরায় নাজম এই জন্য যে এই সুরার প্রথম আয়াতে আল্লাপাক এই নাজমের নাজম মানে হচ্ছে তারকা এই তারকার আল্লাপাক শপথ করেছেন ওয়ান নাজমে বলে এই শব্দ দিয়েই এ সুরার নামকরণ হয়েছে সুরায় নাজম এ সুরার বিষয়বস্তু পুরাণে কেরিমের কোনো একটি সুরাই একটি বিষয়বস্তু নিয়ে শুধু আলোচনা হয়নি একাধিক বিষয় আলোচনা করা হয়েছে কারণ যেই যুগে পুরানি কেরিম নাজল হয়েছে সেই যুগে রকম লেখার পদ্ধতি ছিল না যেমন আজকার লেখার পদ্ধতি যে কোন একটা বই একটা বিষয়ের উপরে লিখতে হবে করে একটা আলোচনা বিশেষ একটি বিষয়ের ওপরে শুধু রাখতে হবে রকমটা ছিল না যেমন সেই কালের মানুষরা বুঝতো সেইরকমের রকমের ভাষা ভঙ্গিমাই কোরআন করিম রাজুল হয়েছে আর কোরআনী কেরিম যেহেতু উপদেশ কোনো কিসা কাহিনীর কিতাব নয় বিভিন্ন উপদেশ দিয়ে আল্লাহ ফকরবুল আলমিন মানুষকে সঠিক রাস্তা দেখাতে চেয়েছেন কোরআনী করিম দ্বারা আর কোরআন করিম উপদেশ বলে তার নাম হচ্ছে জিক্র সুতরাং উপদেশের জন্য বিভিন্ন দিক পেশ করা আবশ্যক আল্লাহ পাক রব্বুল আলমিন এইরকমই একটি সুরায় একাধিক বিষয় জান্নাতির বিষয় জাহান্নামের বিষয়ে সৎকর্মশীলদের বিষয় অসৎদের বিষয় মমিন কাফের আলোচনা আমিয়া রসুলগণের ঘটনা তাদের জাতির ঘটনা বিভিন্ন বিষয়ে আল্লাহ আল্লাপাক উল্লেখ করেছেন এক সুরাতে সাধারণত এই সুরা নাজমে যে বিষয়গুলি নিয়ে আল্লাহ ফাক রব্বুল আলমিন আলোচনা করেছেন তার একটি বিষয় হচ্ছে রেসা আলত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ওহি হয়েছে আর যার প্রতি ওহি হয় আর ওহির প্রচারে নির্দেশ দেওয়া হয় তিনি রসুল নিঃসন্দেহ আর ওহি নিয়ে তাঁর কাছে জিব্রাইল আলহী সালাতাম আসেন এই বিষয়গুলি উল্লেখ হয়েছে এই সুরাই মেরাজের দিকে ইঙ্গিত করা হয়েছে যেমন সুরাতুল ইসরাই নৈশ ভ্রমণ মাক্কাতুল মোকরামা থেকে বেতুল্লা কাবাঘর থেকে বেতুল মোকাদ্দাস পর্যন্ত যে জমিনী ভ্রমণ হয়েছিল সেটা উল্লেখ করা হয়েছে সেখানে আকাশ পথের কথা উল্লেখ করা হয়নি এখানে আকাশ পথের সফর যাকে মেয়াজ বলা আরবি ভাষায় সেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আমার দেশের মানুষরা বাংলাভাষী বুঝে না মেয়েরাজ আর এসরার অর্থ কী সুতরাং মেয়েরাজ মানে মক্কা থেকে যে সফর শুরু হইল সবগুলি মেরাজ আকাশের সফর ওপর দিকে চড়ার সফর হচ্ছে মেরাজ আরাজা মানে চড়া আরোহণ করা ওপরে উঠা আর এসরা মানে হচ্ছে রাত্রের ভ্রমণ আর তারপরে এই শির্ক তৌহিদের কথা আলোচনা করা হয়েছে যেটা কোরআনিকেরমের মৌলিক বিষয়বস্তু আর মক্কি সুরার আসল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর তৌহিদ সম্পর্কে মানব জাতিকে জানানো বিশেষ করে আরব কোরসদের মাঝে তৌহিদের দাওয়াত দেওয়া শির্ক থেকে সতর্ক সাবধান করা আর এই সুরার শেষ দিকে কেয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ ফখরবুল্লা আলমিন এরশাদ করছেন বিসমিল্লাহ রহমানুর রহিমান্নাজমে ইজাহাওয়া তারকার শপথ ইজাহাওয়া যখন তা অস্ত যায় এই হাওয়া মানে অস্ত যাওয়া এটা একটি তাফসির হাওয়ার শাব্দিক অর্থ হচ্ছে খসে পড়া বা নিচে নেমে যাওয়া ঝুঁকে যাওয়া আর এই অর্থ দিয়েই মানুষের প্রবৃত্তিকে হাওয়া বলা হয় কারণ মানুষের মনে কখনো ভালোর দিকে ঝুঁকার চিন্তা আসে যে ভালো কাজ করি কখনো মন্দর দিকে মানুষের মন ঝুঁকে যায় এই জন্য হাওয়া বলা হয় যে খেয়াল খুশি চলে মনে যা বলে তাই করে তাই বলে তো সে হাওয়ার অনুসরণ করে আল্লাহ কোরআনিকিমের বহু আয়াতে বলেছেন হাওয়া মানে ঝুঁকে যাওয়া বা নেমে যাওয়া ওতে থেকে একটি তফসির হচ্ছে তারকা যখন অস্ত হয়ে যায় সেই তারকার শপথ আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তারকার শপথ করেছেন দ্বিতীয় তফসির হচ্ছে যে তারকার শপথ যখন সেই তারকা খসে পড়ে তারকার সাদৃশ্য উলকাপিণ্ড দিয়ে কষাঘাত করা হয় যে শৈতান জেনেরা আকাশ পথে ওপর যাওয়ার চেষ্টা করে আসমানের কোনো ফয়সালা ফেরেস্তাদের মুখ থেকে শুনে নেওয়ার উদ্দেশ্যে আর শোনে নিয়ে সেখান থেকে দ্রুত ছুটি আসবো আর এসে গণকদের কানে কানে বলে দেব আর গণকরা একটা যদি সত্য বলি দিতে পারে তাহলে বাজারে একশোটা মিথ্যা ওর সাথে চালিয়ে দিতে পারবে আর এইটা হচ্ছে গণকদের কাজ যা শৈতানের সাহায্যে জিনের সাহায্যে এই গণকরা করে থাকে একটা সত্য হয় একশোটাই মিথ্যা কিন্তু মাহা বলেছেন গণকরা একটা কথা ওই শয়তান জিন থেকে জেনে নেই কোনোরকম করে ওপর দিক থেকে ছৌ মেরে কাছ থেকে শুনে নিয়েছে আর ওখান থেকে আসমানের নিচে যেসব ফেরেস্তারা আছে আলোচনা করছে ওপর থেকে সংবাদ আসছে যে এই আজকে এই হবে বা আগামী বছর এই হবে অমুক দেশে এই হবে অমুক ব্যক্তির সম্পর্কে এই হবে ইত্যাদি ইত্যাদি এসব কথা কিছু একটা শুনে নিয়ে ছুটি আসে আর গণকরা তখন তাতে অনেক মিথ্যা কথা লাগে জিন সম্পর্কে জিন্কে নাম বলেছেন যে হে আবু হেরা এই জিন তোমাকে এই কথাটা সত্য বলেছে অর্থাৎ আয়াতুল কুরশী ফজিলত সত্য বলেছে বিশেষ একটা ঘটনায় সহিব লম্বা কিসা রয়েছে এই কথাটা সত্য বলেছে ওয়াহুয়া কাজুবন কিন্তু এই জিন জাতি হচ্ছে মহামিথ্যাবাদী কাজুব তো ওরাও মিথ্যা বলে আর মানুষ গণক যারা তারাও মিথ্যুক একশোটি মিথ্যা মিলিয়ে বলে বাজারে একটা কথা ঠিক হয়ে গেলে দেখো যেরকম বলেছিল গণক ওই হইল এইভাবে লোকেরা ইমান হারিয়ে দেয় গুমরা হয় গণকদের কাছে গেলে ইমান নষ্ট হয়ে যায় নবী ক্যানিমিস বলেছেন মান আতা কাহে নন ফসাদা কেউ যদি কোনো গণকের কাছে হাত দেখাতে যায় অথবা ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য যায় আমার গরু হারিয়ে গেছে আমার ছেলে হারিয়ে গেছে কোথায় আমার চুরি করেছে টাকা পয়সা চুরি কে করেছে আমার ছেলে পাওয়া যাচ্ছে আর কে খুন করেছে ফসাদ দাকা যা তা বিশ্বাস করে নিল যদি এইরকম করে ফাঁকাত ক্যাফার বেমা উনজেলা আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লাম তাহলে নবী করিম সাল্লাহ যা হয়েছে আল কোরআন তার সাথে কুফরি করল সে কাফের হয়ে গেল তো কষাঘাত করা হয় উল্কাপিণ্ড দিয়ে তাহলে ওই তারকার আল্লাহ শপথ করেছেন যা খসে পড়ে শয়তানকে আঘাত করার জন্য অর্থাৎ উল্কাপিণ্ডর কসম। আর কেউ কেউ বলেছেন যে এটা কেয়ামতের কথা বলা হয়েছে ওন্নাজ তারকার শপথ মানে সমস্ত তারকা নখত্রের শপথ যখন কেয়ামতের দিন হবে সেই দিনে এদাহাওয়া যখন তা খসে পড়বেই ওয়দানুজুমুন কাদার আতাল্লাহ বলেছেন সমস্ত তারকা আলোহীন হয়ে যাবে খুশি পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে তিনটি তাফসির হতে পারে কোনোটি অপটির বিরোধী নয় মাদল্লাহ সাহেব কামা গাওয়া এই শপথ করার পরে আল্লাহ আল্লাহাক যে বিষয়টিকে অকাট্ট করে মানব জাতির সামনে পেশ করতে চাইছেন সেটা হচ্ছে যে নবী মাহমদ যে তোমাদের সাথী সাহাবাহিকামদের সাথী সঙ্গী আর কাফের মুশেক যারা কোরাইশ যেই যুগে নবী করিম সাল্লাহাম তাদেরকে দাওয়া দিয়েছিলেন তাদেরও সঙ্গী ছোটবেলা থেকে সঙ্গী সেই দেশে বসবাসের জন্য সেই মক্কানগরীতে বসবাসের জন্য সেখানকার সঙ্গী ছোটবেলা থেকে তোমাদের সাথেই চলাফেরা করেছে মানুষ হয়েছে মা দল্লা সাহেব তোমাদের যে ছোটবেলার সাথী মাহমদ সাল্লাহ আলি সাল্লাম নবীকে উদ্দেশ্য করা হয়েছে পথভ্রষ্ট গ্রাহ হয়নি ওমা গাওয়া আর জেনে শুনেও ভ্রান্ত পথে পরিচালিত হয়নি তাহলে দলাল আর গায়া দল্লা আর গাওয়াতে পার্থক্য হচ্ছে যে দল্লা না জেনে না বুঝে পথভ্রষ্ট হয়ে যাওয়া জানল না জানার চেষ্টা করলো না সুতরাং পথভ্রষ্ট আর গাওয়া বলা হয় জেনে শুনে অন্যাই কাজ করা জানে যে এটা অবৈধ কাজ জানে এটা হারাম কাজ জানে দিন ইসলাম সম্পর্কে তারপরেও পাপ করার অন্যায় কাজ করে নবী করিমসাল্লাম না জেনেও পথভ্রষ্ট হননি গুমরা হননি পথারা হননি আর জেনেও তিনি ভুল পথে পরিচালিত হননি অমায়ান্তিক আনিল হাওয়া আর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মর্যাদা এই যে তিনি নিজের প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলেন না অমায়ন্তিক আনিল হাওয়া নিজের মনের খেয়াল খুশি কোনো কথা বলেন না এখানে হাওয়া সব্য আসলে ইল্লা ওয়াহিনা তার কথা তো ওহি ছাড়া আর কিছুই হয় না যা তার প্রতি ইউহা প্রত্যাদেশ করা হয় আসমান থেকে ওহি করা হয় তারপরেই তিনি কথা বলেন আল্লাহ সম্পর্কে আল্লাপের দিন সম্পর্কে সে আকিদার কথায় হোক আর ইবাদতের কথা হোক আর হালাল হারামের কথায় হোক আচার ব্যবহারের কথায় হোক এসব ক্ষেত্রে রবি কারিম সাল্লা নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না এখানে যেগুলি পার্থিব কথা সেগুলিকে বোঝানো হয় নি তো কোনো পরামর্শ এমনি অথবা আল্লাহ আলোচনা সেগুলো তো নবী সাল্লাম করতেন আর বলতেন কিন্তু সেগুলি নিজের পক্ষ থেকে বলতেন এই নবী ক্যামী একবার যখন দেখলেন যে খেজুর বাগানে ওরা বিশেষ একটা কাজ করে যাতে ওরা ধারণা রাখতো যে খেজুরের ফলন বাড়ে নবী সাল্লাম বলেন যে এতে কোনো হয় নাই তো তারপরে ও বছর আল্লাহর পক্ষ থেকে ফলন কমে গেল সাহবা বলেন আর আসলে তো ফলন কমে গেছে এই কাজটা আমরা যে করতাম যে পুরুষ গাছ আর নারী গাছ দুই রকম গাছ আছে তো একটা গাছের মুজকে আর একটাতে আমরা লাগাইতাম তাতে ফলন বাড়তে আমাদের এই ধারণা ছিল তো এবার তো ফলন কমে গেল নবী কারিম সার মানে আন্তুম আলমের দুনিয়া কম তোমরা তোমাদের পার্থিব ব্যাপারে হয়তো বেশি জানতে পারো সুতরাং দুনিয়ার ব্যাপারে নবী সাল্লাহসাল্লামের ওপর ওহির কোনো প্রয়োজন নেই কিন্তু দিনের সাথে যা সম্পর্ক যাতে মানুষের জীবনটা সুন্দর হবে আকিদা এবাদাত আখলাক চরিত্র সুন্দর হবে আর আখেরাত সুন্দর হবে একজন মানুষের মতো মানুষ হবে এই বিষয়ে যেটা দিন পূর্ণাঙ্গ জীবন বিধান আর আঁখেরাতে কি করে সুখ শান্তি পাবে জান্নাত পাবে জান্নাম থেকে রক্ষা পাবে এই বিষয়ে নবী সালিনা অহিতে কোনো কথা বলেনি কোনো মশলা জিজ্ঞাসা করা হলে থেমে গেছেন যতক্ষণ পর্যন্ত অহিনা এসেছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের সিরে দিকে ফিরে আসছি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 दाई दाई जा मानवतार देख इमे अधिकार आदेश कल सन्ध्या साढ़े छटाय पुनः सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगलेश একমাত্র মোহাম্মদ আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সন্নাতের বাস্তবায়ন দেখুন বাংলায় সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা তফসিল করেছিলাম সুরায় নাজমের সুরায় নাজমের আয়াত নম্বর চারি আল্লাহাক এর সাদ করেছেন যে নবী করিম সাল্লি সাল্লামের উপর ওয়ি করা হলেই তিনি কথা বলেন নিজের পক্ষ কথা বলেন না ইল্লা ইউহা ইনহা ইল্লাহিদু নম্বর পাঁচ আল্লাহাক বলছেন এই ওয়াহি তাকে কে শেখাত হে কোরআসরা তোমরা যেমন ভ্রান্ত ধারণা রাখো আর মিথ্যায় কথা বলুক যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কে কোন জিন কোন শয়তানের রাতের অন্ধকারে শিখিয়ে যাচ্ছে এসব মিথ্যা কথা তোমাদের তাকে শিক্ষা দিয়ে থাকে মানে তার কাছে ওহিনী এসে থাকে সদিদ উল এমন এক ফের যিনি অত্যন্ত শক্তিশালী সদিদুল কোয়া অত্যন্ত শক্তিশালী জির্রা এবং তিনি অত্যন্ত শারীরিক গঠনের দিক থেকে সুন্দর শারীরিক গঠনে তার কোনো রকমের ত্রুটি নেই এটা একটা সির কেউ করেছেন আর জৌ তিনি প্রজ্ঞার অধিকারী তিনি জ্ঞানের দিক থেকে বিদ্যার দিক থেকে ও অত্যন্ত শক্তিশালী জৌ মির ফাস্তাওয়া অথপার জিব্রাইল আলি সাল্লাম ওয়াহিনী এসে নিজ আকৃতিতে স্থির হয়েছিল আল্লাহ বলছেন জিব্রাইল আলি সাল্লাম মক্কায় যখন প্রথম দিকে ওয়াহিনী এসেছিলেন আর একবার আসল রূপে দেখা দিয়েছিলেন নবী করিম সাল্লাহি সাল্লামকে সেটা কাওয়া ঘর থেকে কাছেই জিয়াদ নামক একটা মোহল্লা আছে এই জিয়াদে যেমন হাদিস দ্বারা বোঝা যায় এখানে একবার রসল্লা সাল্লাম জিব্রাইলকে আসল রূপে দেখেছেন ওয়ালাহুসিত মেয়াত জানাহ আর জিব্রাইল আলী সালামের ছয়শটি ডানা ছিল ওহ ও ফিল আলাহ আর এই জিব্রাইল সালাম ঊর্ধ্ব দিগন্তে ছিলেন অর্থাৎ এত বিশাল সৃষ্টি পাকের এত বড় সৃষ্টি এত শক্তিশালী সৃষ্টি আল্লাপাকের এই জিব্রাইল ফেরস্তায় যেমন তেমন সাড়ে তিন হাতের মানুষের মতো নয় কোনো ছোটোখাটো সৃষ্টি নয় যে ঊর্ধ্ব দিগন্ত রয়েছে দিগন্ত বলা হয় পৃথিবীর এক কন্যার থেকে আরেক কন্যার তাই না পুরোটাকে কাদসাদ্দাল ওফক নবী করিম সাল্লাহ সাল্লাম একটা হাদিস রয়েছে যে জিবরা আলি সালাম কমনভাবে দেখলেন রসুল্লাহ আল্লাহাম যে যেন একটা দিগন্তকে তিনি ঘেরে ফেলেছেন এত বিশাল্লাপাকের সৃষ্টি নিচে থেকে জমিন যে থেকে নিয়ে আকাশ পর্যন্ত সোম্মা দানা ফাতাদাল্লাহ অতপার জিব্রাইলি ইসলাম নিকটবর্তী হলেন ফাতাদাল্লাহ আর আরও নিকটবর্তী হয়ে গেলেন এখানে জিব্রাইল আলিমকে বোঝানো হয়েছে কারণ আলোচনা চলছে জিব্রাইল আলি সাল্লাম সম্পর্কে আর রসল্লা সম্পর্কে তো জিব্রাইল ফেরেস্তা যখন মাক্কে আসলেন ওহি নিয়ে রসল্লা সাল্লামের কাছে একবার আসল রূপে তখন নবীসআল সাল্লামের অত্যন্ত নিকটবর্তী হয়েছিলেন এই আয়াতের যারা ব্যাখ্যা করেছে যে আল্লাহর অত্যন্ত নিকটবর্তী নবী হয়ে গেছেন আর আল্লাহকে দেখেছে তাদের কথা মিথ্যা একেবারে ভ্রান্ত মায় সারাজী আল্লাহ তাল্লাহ কঠোরভাবে তার প্রতিবাদ করেছেন মানহাদ্যাসকুম কেউ যদি তোমাদেরকে বলে যে আন্না মোহাম্মদার রা আরব্য মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার স্বামী আমার রসুল তার রবকে তার কতিপালককে দেখেছেন ফাঁকাত আজ ফিরিয়াতা ফিরিয়া তাহলে সে চরম মিথ্যা কথা বলল ফাঁকা কাবা কাউসাইনি আওয়াদ না সুতরাং জিব্রাইল সালাম আর রসুল্লা সাল্লামের মাঝে দুই ধনুকের ব্যবধান থেকে গিয়েছিল ধনুক দুটো ধনুকের ব্যবধান থেকে গিয়েছিল আউ আদনা অথবা এর চাইতে বেশি নিকটবর্তী হয়ে গেছিলেন মানে এত কাছে থেকে রসদুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে জিব্রাইল কথা বলেছেন এবং দেখা দিয়েছেন ফাউা ইল্লা আব দেহি মা আউহা অতপর আল্লাহ পাক রব্বুল আলম তার বান্দার কাছে ওহি করলেন মা আহা যা আল্লাহ পাক ওয়াহি করেছিলেন এ জিব্রাইলের মারফত যা আল্লাহ পাক ওহি করতে চাইলেন তা তার বান্দার ওপরে এই জিব্রাইলের মাধ্যমে ওয়াহি করলেন মা কাজাবাল আল ফুয়াদ মারাহ আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হৃদয় ফোয়াদ মানে হচ্ছে কাল হৃদয় হৃদয় মিথ্যাও মনে করেনি মারা আজা দেখেছে নবী সাল্লাম যা দেখেছেন অর্থাৎ জিবুরাকে আসল রূপে দেখেছেন সেটাকে মিথ্যা মনে করেননি মানে তার অন্তর থেকে ভালো করে তিনি দেখেছেন এবং বিশ্বাস করেছেন যে আমি জিবুর আলি দেখলাম। কি দেখলাম আফাতহ আলা মায়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামে যা দেখেছেন সে সম্পর্কে কি তোমরা বিতর্ক করবে হে কাফের মুশ্রিকেরা তারপরে অস্বীকার করবে আর জিব্রাহল আলি সাল্লামকে যে দেখতে পান তিনি কি নবী নন। তার উপর কি ওহি আসেনি কেন তার প্রতি ইমান নিয়ে আসবে না ওলা কাদরা আহ নাজলাতন ওখরা আল্লাহাক বলছেন আর নিঃসন্দেহে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তাকে দেখেছিলেন জিব্রাহ সাল্লামকে দেখেছিলেন নাজলাতন ওখরা মানে মার্রাতন ওখরা আর একবার আরও একবার দেখেছিলেন সেটা ছিল মেয়েরাজের রাতে আকাশে কোথায় সেটা আল্লাহ বলছেন আল্লাহাকি বলছেনুল মুন্তাহা যে কুল গাছ রয়েছে সেই কুল গাছের পাশে সিদ্ধা কেন বলা হয় মুনতাহা মানে শেষ সীমানা শেষ সীমানার বড়ই গাছের পাশে সাল্লাহ আলি সাল্লাম জিব্রাইল আলী সালামকে দেখেছিলেন তো বলাইল কি দেখেছিলেন কারণ জিব্রাইলেরই আলোচনা চলছে আল্লাহ পাককে নয় তবে আল্লাহ ফাকর্বুল্লা আলমের সাথে কথা বলেছেন এই যে নবী করিম ইসাল্লামকে আরেকবার জিজ্ঞাসা করা হয় যে হাল রায়তা রব্বাক আপনি কি আপনার রবকে দেখেছেন তখন তিনি বলেছেন নূরুন আন্না আর নূর আর নূর আলো আর আলো আমি কি করেই তা দেখতে পারি ইন্দাহা জান্নাতুল মাওয়া ওই সিদ্ধাতুল মন্তাহার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া বসবাসের জান্নাত আল্লাহ ফাকরুল আলমের জান্নাত তাহলে আকাশের ওপর রয়েছে এই আক শাহ সিদ্দ্রাতা সেই সময় যখন নবী করি সাল্লা সিদ্দুল মুনহার কাছে থাকেন তখন নবী সাহেব দেখছেন এই সিদ্ধাতুল মুন্তাহা এই বড়োই গাছ যে তাকে যেন ঢেকে নিচ্ছিল মায়াক যা ঢাকছিল যা ঢাকার তা ঢেকে নিচ্ছিল মানে পাকের পক্ষ থেকে এমন আশ্চর্য বিষয়গুলি বা বস্তুগুলি ছিল নূর আর নূর তা ঢেকে ছিল এই গাছকে মা জাগাল বাসার আর নবী কারি দৃষ্টি সাল্লামের দৃষ্টিভ্রম হয়নি মা জাগ আলবাসার নবী সাল্লাহ সাল্লামের দৃষ্টিভ্রম হয়নি অমাতাগা আর সীমা ছাড়িয়েও যায়নি এসব দেখতে গিয়ে লাকাতরা আমিন আয়াতের অবহিল কুবরা আর এই সফরে আকাশের সফরে মেয়রাজের সফরে নবী সাল্লাহ আলি সাল্লাম তাঁর প্রতিপালকের বড় বড় অনেক নিদর্শন দেখেছিলেন আয়াত বহুবচন আর কুবরা বড় বড় নিদর্শনগুলি দেখেছিলেন আল্লাহ ফাকরবুল আলমিনের এই আকাশের পথে ফেরেজ দেখেছেন আমিয়াদের সাথে প্রত্যেক কাছে সালাম দেওয়া হয়েছে পঞ্চাশ অক্ত সালাত ফরজ হয়েছে সেটাকে ডিসকাউন্ট করে পাঁচ অক্তে নিয়ে আসা হয়েছে পাঁচ অক্ত যারা আদায় করবে তারা পঞ্চাশেরই স্বভাব পাবে এছাড়া বহু আল্লাহ ফাকরবুল আলমিনের আশ্চর্যজনক সৃষ্টি বা দৃশ্য আকাশে রয়েছে তা নবী করিম সাল্লা সাল্লাম দেখেছেন সেদিকে ইঙ্গিত করা হয়েছে আফার আয় তোমাত আল্লাহাক বলছেন আচ্ছা তোমরা একটু চিন্তা করে বলতো ভেবে দেখোতো লাত তোমাদের দেব উজ্জা আর উজ্জা দেবী সম্পর্কে ও মানাত আসা আল্লা ওখরা আর আর এক তৃতীয় যে মানাত তোমাদের দেবী রয়েছে এসব সম্পর্কে বলতো যে এগুলি না কথা বলতে পারে বাক শক্তিহীন না এর মধ্যে কোনো ক্ষমতা আছে অক্ষম না নড়াচড়া করতে পারে নড়াচড়াও করতে পারে না কোন শক্তিও নেই এই এইসব দেবদেবী এই মূর্তি প্রতিমার গায়ে যদি মাছিও বসে যায় কেউ তো মাছিটাও তাড়াতে পারবে না নিজের কেউ যদি কোন অনিষ্ট করে তার নিজের অনিষ্টটাই দূর করতে পারবে না আর তার সাথে সাথে তার সামনে যেসব প্রাসাদ রাখা আছে যেসব নজর নিয়াজ কোরবান রাখা আছে সেগুলি কি সরাইতে পারবে সেগুলি কি খেতে পারবে আর সেগুলিতে যদি মাজি ভ্যান ভ্যান করে তো মাঝিটাকেই তাড়াইতে পারবে যে আমার যেহেতু খাবার সুতরাং রক্ষা করি নিজের কিছুই রক্ষা করতে পারছে না ভালো মন্দ নিজেরই কিছু করতে পারছে না তাহলে তোমাদের আর কি করে দিবে কেন তাহলে এসবের পূজা আর একই অবস্থা দরগাহের যদি এই বড়ো আল্লাহ রি হোক মারা গেছেন তার কাজ কাজকর্ম বন্ধ হয়ে গেছে নবিস বলছে এই যা মাথা ইভিন আদম আদম সন্তান যখন মারা যায় এবং তা আমি তার আমল কাজ কাজকর্ম বন্ধ হয়ে যায় দুনিয়ারও কাজ বন্ধ হয়ে যায় আর আখেরাতেরও কাজ বন্ধ হয় দিনেরও কাজ বন্ধ হয়ে যায় নামাজ পড়া জাকাত দেওয়া হজ করা ইত্যাদি যেমন বন্ধ হয়ে যায় দোয়া করা বন্ধ হয়ে যায় তেমনই তার ডিউটি করা বন্ধ হয়ে যায় আর তার কথা বলা বন্ধ হয়ে যায় আর তার কোন রকমের কোন কিছু যদি অনিষ্ট হয় সেটা দূর করাও বন্ধ হয়ে যায় একটা মাছি তাড়াইতো বেঁচে থাকলে একটু মাছি তাড়াইতো তার চেহারা থেকে শরীরে মাছি তাড়ানোও বন্ধ হয়ে যায় সুতরাং ওই কবরওয়ালা যার কাছে চাইতে যাচ্ছ ছেলে মেয়ে রোগের আরোগ্য সে নিজের মাছিটাও তো তাড়াইতে পারবে না নিজের কবরের বন জঙ্গলটাও তো সাপ করতে পারবে না তাহলে তার কাছে কেন চাওয়া পাওয়া না তার কাছে চাওয়া আছে না তার কাছে পাওয়া আছে আল্লাহ বলছেন যে যে আচ্ছা বলো তো তোমাদের জন্য শুধু পুরুষ সন্তান ছেলে সন্তান ও আলাহুল অনুসার আল্লাহর জন্য তোমরা নির্ধারিত করলে মেয়ে সন্তান মানে তোমরা শুধু ছেলে সন্তান খুশি হাও আর মেয়ে সন্তান হলে জীবন তো দাফন করে দাও না হলে মুখটা কালা হয়ে যায় মনটা এক খারাপ হয়ে যায় এই চরিত্র যদি কোনো মুসলিমের মধ্যে থাকে তাহলে এটা কাফেরদের চরিত্র যারা মেয়েদেরকে জীবন দাফন করে দিত এটা জাহিলিয়াতের যুগে বর্বরতের যুগের চরিত্র আল্লাহ আল্লাহাক বলছেন যে তিলকা এই জান কিসমাতন জিজা যদি রকমটাই করো যে তোমরা তো ছেলে সন্তান পছন্দ করো আল্লাহর জন্য শুধু মেয়ে সন্তান একটা আল্লাহর ছেলে বলে কাফের মুশেক আরো বলতে যে ফেরেস্তার আল্লাহর মেয়ে আর এই দেবীগুলি আল্লাহর মেয়ে আল্লাহর কন্যা আল্লাহ পাক এই জন্য বলেছেন এই ভাগ তো তাহলে অসংখ্য ভাগ বাটোয়ারা এটা তো তাহলে কিসমাতন জিজা অসংখ্য ভাগ বাটোয়ারা এ কেমন ভাগ বাটোরা করলে যে তোমরা শুধু ছেলে সন্তান নেবার আমাকে মেয়ে আল্লাহ আল্লাহাকের আসলে ছেলে নেই মেয়ে নেয় কিছুই নেই লামিয়ালিদ ওয়ালামিউলাদ সুরায় এখলাস আল্লাহাক বলেছেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকবেন আল্লাহ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 तुम नाम करो जकत दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर समर्थन कर डोनेशन एाक पाठान ठिकाना आईआरएफ आई आल बैंक क्वाड्रकोट आठचल्लिस क्याथर्पे रोड बर्मिंग हम के पोस्टकोड विन फाइव वीच पाउंड नंबर जीरो डबल वन थ्री टू थ्री जीरो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 टा पाठिए इमेल admin at the rate TV dot TV. कर रेट पीस टी डट ईपनर दायित पालन कर पुरस्कार निश्चित कर जो दायित्व peace कर